তিনি বললেন নাবি সাল্লাহ আলসালাম আমাকে জানালেন যে তিনি এ রোগে মারা যাবেন এতে আমি ক্রন্দন করি অতপর তিনি চুপে চুপে বললেন আমি তার পরিবার বর্গের মধ্যে সর্বপ্রথম তার সঙ্গে মিলিত হব তখন আমি হাসি